রসুল তলিবসিমন কমাবাদ سمانت دینی بات منڈل اللہ رب اللہ علمین پرشنسا اور پیا نبی صلی اللہ علیہ السلام سلاتر پر آج شنی تیر چود تیتالیس مطابق چود مزار بائیس ایسا سلاتے پہ ہمارک سپتاہک آلوچنا پتی شنی بار عقیدہ منہاز نہیں چلے آسن کتاب الحمد للہ আপনারা জানেন হয়তো যারা নিয়মিত আসেন যে এবং নিয়মিত শোনেন যে তা পঞ্চাশটি পর্বে শেষ করা হয়েছে আলহামদুলিল্লাহ রমজানের আগে রমজানের বিরতি ছিল আর তারপরে রমজান পরে আমরা আবার শুরু করছি মানহাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারাবাহিক আলোচনা আর তার বিষয়বস্তু হচ্ছে মানহাজের সালাফের কতিপয় মূলনীতি সালাফি মানহাজের বা মানহাজের সালাফের বা সালাফগণের মতাদর্শের বেশ কিছু নীতিমালা মৌলিক নীতি বা অসুল প্রত্যেকটি খুব সংক্ষেপে আলোচনা হবে এবং তার দলিল কোরআনিকেরিম থেকে অথবা রসোরউল্লাহিসাল্লামের সন্ন্যাহাদিস থেকে ইশা তালা পেশ করা হবে সংক্ষেপে বেশি দলিল না একটি করে দুটি করে খুব বেশি হলে तो कथा सलाफ और भूमिका नाम बसि प्रथम मूल नीति आलोचना करी मान सलाफर सलाफ दे के चिंते है प्रदम तलाफ मान साहबाई कम तबईन और तबा ताब आ तर पूर्वे हे रसूल्लाह सल्लाम सलाफर शाब्दिक अर्थ की जिन्हें पूर्वे चले ग जी पूर्वे चले गेन জি আর এর বিপরীত সালাফের বিপরীত হচ্ছে খালাফ জি যারা পরবর্তীতে এসেছেন জি পূর্বসুরি সালাফ উত্তরসুরি যারা পরে এসেছে খালাফ তো খালাফ যারা পরবর্তীতে এসেছে ও মত তারা সালাফদের অনুসরণ করবে কিন্তু সালাফ যারা পঁচিশ পঞ্চাশ বছর আগে চলে তারাও তো আমাদের আগে চলে গেছে এই অর্থে কিন্তু সেটা আসলে এখানে বুঝায় না বুঝায় কি যে স্বর্ণযুগ ইসলামের প্রথম যুগে সেটা হচ্ছে সাহাবাইকার রদি আল্লাহ তালা নহমের যুগ তাবেইন রাহেমহম উল্লার যুগ তাবা তাবেইন রাহেমহম উল্লার যুগ এই তিনটি যুগ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট উত্তম যুগ হাইরুল করুন স্বর্ণযুগ গোল্ডেন এজ সুতরাং এই তিনটি যুগের লোকেরা আমাদের জন্য আদর্শ রসর উল্লাহ সাল্লাহামের পড়ে প্রথম কোরআনে কেরিও আমাদের সামনে থাকবে তারপরে সৌরুল্লাহ সাহাশালামের সন্না থাকবে আর তারপরে সাহাবায় কেরাম তাবেইন তাবা তাবেইন তাবা তাবাইনদের মধ্যেকার যারা নিষ্ঠার সাথে এহসানের সাথে সততার সাথে সাহাবাই কেরামদের এবং কোরআন সন্ন্যার অনুসরণ করেছে অ তাবে ওন আলহামবে এহসান তাবেইন যারা তাদের ক্ষেত্রে আল্লাহ শর্ত লাগিয়েছেন কি এহসানের সাথে ভালো আচরণ নি। নিঃশাস এহসান মানে নিষ্ঠা এহসান মানে এখলাস এহসান মানে হচ্ছে সদাচরণ এহসান মানে হচ্ছে সততা ভালো আচরণ তো ভালো আচরণের সাথে নিষ্ঠার সাথে এখলাসের সাথে খরুশিয়াতের সাথে আন্তরিকতার সাথে যারা কোরআন সন্নার অনুসরণ করেছে এবং সাহবাইকেরামদের পথের অনুসরণ করেছে তাবেই না সাহাবাইকেরামদের ক্ষেত্রে এহসান লাগবার প্রয়োজন হয়নি কেন কারণ সাহাবাইকেরাম সকলেই এহসানের ওপর ছিলেন সবাই ছিলেন এখলাসের ওপর সবাই ছিলেন হ্যাঁ মুখলেসে নিষ্ঠাবান সবাই ছিলেন মহসেনিন সৎকর্মশীল সবাই ছিলেন সদাচরণকারী আর সবাই নির্ভেজাল কোরআন সন্নার রসুল উল্লামা অনুসরণ করেছেন সাহবাখের মধ্যে বিভ্রান্তি ছিল না কিন্তু তাবেন্দ্রীর যুগে কিছু কিছু বিভ্রান্তি ছিল কিছু ফিরকে যেমন খারেজি জঙ্গিরা পয়দা হলো তো ইলিগ্রাফেজ ইসিয়া পয়দা হইলো তাদের বিভ্রান্ত হলো তা বিনের যুগের সাহবাহিকেরা যুগ পেয়েছে কিন্তু তারা ভালো আচরণের সাথে অনুসরণ করেনি নেস্টার সাথে অনুসরণ করে ওই যুগ পায়নি যুগ পেয়েছে কিন্তু তারা সেই সততা রক্ষা করেনি আকিদের ক্ষেত্রে অথবা আচার আচরণের ক্ষেত্রে জুল অত্যাচার করেছে অথবা আকি আদর্শে বিভ্রান্ত হয়েছে সুতরাং তারা আমাদের আদর্শ নয় ওই যুগের যারা বিভ্রান্ত হয়েছে তারা আমাদের আদর্শ নয় তাবেইনদের মধ্যে এই স্থানের শর্ত শশমনে রাখতে হবে কোরআনে এই জন্যই এই শর্ত এই হেগমতের জন্য শর্ত লাগানো হয়েছে তবেই তবে ইন্দের ক্ষেত্রে যখন এই শর্ত লেগে গেল তাহলে যারা তাবা তাবেই তাদের ক্ষেত্রে অবশ্যই শর্ত অবশ্যই এই শর্ত তারপরে যারা এসছে আজকালকার যুগে যারা সালাফিউ মানহাজের লোক তাদের ক্ষেত্রেই শর্ত যদি সালাফি মানুষের সত্যিকার অর্থে থাকে এহসানের সাথে সদাচরণের সাথে নিষ্ঠার সাথে শিগবেদাত মুক্ত হয়ে এবং আমলের জন্য ভালো আমলের চেষ্টা আছে পাপের রাস্তা থেকে হ্যাঁ বেঁচে থাকার চেষ্টা আছে তাহলে ঠিক আছে তাহলে তারা সালাফি তাহলে তারা সালাফি কিন্তু নাম সালাফি আর না আচার আচরণে হ্যাঁ আছে না আকিদমান হাজা আছে নাম দিয়ে দিছে লেবেল লাগিয়ে দিয়েছে সালাফি সহিমান হাজা নয় তাহলে তারা সালাফি না আশা করি বিষয়টি বোঝা গেছে এই গুরুত্বপূর্ণ আলোচনা আর পরে প্রথমে প্রথম যে মূলনীতিটি বলবো সেটি হচ্ছে যে এই ওম্মত একটি উম্মত ছিল ওম্মত কি ছিল একটি ওম্মত ছিল তাদের রব আল্লাহ আর কিতাব হচ্ছে আল কোরআনুল করিম আর রসুল হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ্লাম এক আল্লাহর ইবাদত করতেন এক রসুলের তরিকে জীবনযাপন করতেন কোরআন করিম এবং কোরআন করিমের তফসির ব্যাখ্যা হচ্ছে কোরআন করিমের পরে রসুল্লাহ সন্নাকে আঁকড়ে ধরতেন জি এক তারা ছিলেন কিন্তু যখনই এই সেন্টার পয়েন্ট থেকে এদিক সেদিক হয়ে গেল। তখনই এই বিভিন্ন দল উপদল জন্ম নিল বিভিন্ন ফিরকা দল উপদল জন্ম নিল অম্মত এক ছিল তারপরে অম্মত বিভক্ত হয়েছে বিভক্ত হয়েছে আর হতেই আছে শুধু হয়েছে নয় ধীরে ধীরে একটার জায়গায় দুটো হইল তিনটা হইলো তার চার পাঁচ এই করতে করতে করতে করতে কতগুলি হয়েছে অনেক হয়েছে যদি ছোট ছোটোখাটো ধরা যায় আর যদি আপনি মোটামুটিভাবে ধরেন তো নাবি সাদিসায় যেমন রয়েছে যে এই কত দলে বিভক্ত হবে তেহাত্তর দলে বিভক্ত হবে তো ওম্মতের বিভক্তি এটি সত্য এই মর্মে রসুরুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ওম্মতকে এক থাকা ফরজ ছিল কিন্তু ওম্মত এক থাকেনি নি বিভক্তির শিকার হয়েছে বিচ্ছিন্নতার শিকার হয়েছে বিভিন্ন ফেরকা দল উপদল পয়দা হয়েছে এই মরমিনবীকারিমিশাসল ভবিষ্যৎবাণী করেছেন সুতরাং এটা বাস্তব হবেই এটা হবে আর হবে মানে জায়জ নয় নবী শাসল ভবিষ্যৎবাণী করেছেন তার মানেই জায়জ নয় জি আর যে কোনো ভবিষ্যৎবাণী যদি করে যে আগামীতে এই এই হবে এটাও জরুরি নয় যে এটা না যাইজ এটা মনে রাখতে হবে যে কেয়ামতের সবগুলি লক্ষণ যে না যাইজ তাও নয় আর সবগুলির লক্ষণী যে যায়জ এটাও নয় কিন্তু অনেকে মনে করে যে এটা কেয়ামতের আলামত রে তার মানে না যায়জ অড়িয়াও ধন সম্পদ হবে পয়সার প্রাচুর্য হবে অভাব থাকবে না তো অভাবমুক্ত হওয়া কি কোনো জায়জ কাজ যদি হালাল তৈরি হয় বোঝা গেছে এবার কিন্তু কেয়ামতের আলামত এটি তাহলে কিয়ামতের যে আলামতগুলি রয়েছে কিছু হারাম কিছু মক্রু অপছন্দনীয় আপত্তিকর আর কিছু হচ্ছে জাহেজ কিছু জাহেজ বিভ্রান্ত হবে এবং বিভ্রান্তি এই উম্মতে আসবে কিন্তু তারপরে একটি দল হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে এটা মনে রাখতে হবে কখনো এই দলটি অস্তিত্বহীন হয়ে যাবে না অস্তিত্ব হারিয়ে যাবেন না থাকবেই সর্বযুগে থাকবে এমন একটা যুগ ছিল না চোদ্দোশো বছরের ইতিহাসে যে যেই যুগে সালাফদের অনুসারী কোরআন সুন্নানের ভেজার অনুসারী এবং সাহাবাহিকাম তাবেন তাবা তাবেনের যুগে যে ইসলাম ছিল হ্যাঁ সেই ইসলাম পালনকারী পৃথিবী থেকে একেবারে গাইভ নেই আউট হয়ে গেছে এমন নাই হয় না। হ্যাঁ এক অঞ্চল থেকে শেষ হয়ে গেছে এক দেশ থেকে শেষ হয়ে গেছে এটা হইতে পারে যে এই অঞ্চলের নেই এই এলাকায় নেই এই দেশে নেই এটা হতে পারে আর যেই দেশে যে এলাকা আছে চিরকাল থাকবে এটাও জরুরি নয় আজকে যে যে এলাকায় হয়তো সালাফদের অনসারি সংখ্যাগরিষ্ঠ কিছুদিন পরে সেখানে সংখ্যা লুগু হয়ে যেতে পারে সেখানে নিশ্চিহ্ন হয়তো নাও থাকতে পারে যেখানে একেবারেই ছিল না সেখানে হয়তো সালাফিদের সংখ্যা আলামদালে সালাফদের অনসারিতে সংখ্যা বেড়েছে এটা হবে কেমন পর্যন্ত হ্যাঁ আপ ডাউন করতে থাকবে নবী করিম সাল্লিয় সাল্লাম এই মর্মে বলেছেন ইফতারাকাতিল ইয়াহুদ আলা এহদা ওসাবি এই না ফিরকা ইয়াহুদিরা কতটি দলে বিভক্ত হয়েছে একাত্তর দলে বিভক্ত হয়েছে অফতারাকাতের নাসারা আলাহ ইসনাতাইন ওসাবনা ফিরকা আর থ্রিস্টানেরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে নবী সাম আগি এই জন্য হয়েছে হয়েছে বলেছেন তার মতীতে হয়ে গেছে তো চোদ্দশো বছর আগেই কিন্তু দল সংখ্যা হয়ে গেছে এখন আরো বেড়েছে ওয়াসা ফিরকা আর শীঘ্রই যদি আসে শীঘ্রই অচিরেই শীঘ্রই আমার বিভক্ত হবে দলে দলে হ্যাঁ ভাগ হয়ে যাবে কতটি দলে আল্লাহ সিং সাবিন তেহাত্তর দলে ফিরকা তেহাত্তরটি দলে ফিরকা বলেছেন জামাত বলেননি কারণ বিচ্ছিন্ন হয়েছে ফিরকা মানে বিচ্ছিন্ন ফিরকা মানে বিচ্ছিন্ন এই পার্থক্যকে আরবিতে কি বলা হয় ফারক হ্যাঁ ফি ফারক পার্থক্য পৃথক হয়ে গেল পার্থক্য থেকে পৃথক পৃথক হয়ে গেছে কোরআনে কেরিমের আদর্শ থেকে পৃথক হয়ে গেছে পুরোপুরি আদর্শের নেই অনেক দূরে চলে গেছে অথবা কিছু দূরে চলে গেছে এরকম রসুর সন্না থেকে পৃথক হয়ে গেছে জুদা হয়ে গেছে হ্যাঁ আলাদা হয়ে গেছে আংশিক অথবা পুরোপুরি তারপরে সাহবাইকে আমা তাবই যুগে যেই হ্যাঁ খাঁটি ইসলাম ছিল নির সেই ইসলাম থেকে কি হয়েছে পৃথক হয়ে গেছে এই জন্য ওই দলগুলির নাম হচ্ছে কি ফিরকা ওগুলোর নাম কি ফিরকা এই জন্য সালাফি জামাত ফিরকা নাই সালাফি জামাহাত যারা এই ধারাবাহিকতাই আছে কোন ধারাবাহিকতায় কোরআন সন্নাকে আঁকড়ে ধরিয়া আছে এবং সাহাবাই কেরামদের তাবাইন তাবা তাবাইনদের যুগে যে ইসলাম ছিল সেই ইসলামটাই তারা ধরে আছে সেই ইসলামের দিকে আহ্বান করে দাওয়াই যারা এই কাজটা করে তারাই সালাফি সালাফদের দিকে যারা আহ্বান করে তারাই হচ্ছে রসুল্লা সাল্লামের দিকে আহ্বান করে এবং সাহাবাই কেরাম তাবাইন তাবা তামদিকে আহ্বান করে তারাই হচ্ছে সালাফি অর্থাৎ সালাফদের অনসারী সালাফদের অনসারী জি তো এই দলটি যেহেতু আপন জায়গাতে আছে যেখানে থাকা ফরজ সঠিক জায়গা আছে সেজন্য এটির নাম ফিরকানা এটির নাম ফিরকানা এটির নাম জামাত এর নাম কি জামাত এর উদাহরণ আমি যে ফিরকা সম্পর্কে অনেক আগের আলোচনা করিতে বলেছি একটি সুন্দর উদাহরণ দিয়ে মানুষের বুঝতে সুবিধা উদাহরণ দিলে মানুষের বুঝতে সুবিধা হয় বাপের পাঁচ ভাই বা কি বলে পাঁচ ছেলে হ্যাঁ এক বাপের পাঁচ ছেলে পাঁচ ছেলের এক ছেলে বাপের সাথে থেকে গেছে বাপ মায়ের সাথে থেকে গেছে আর বাকি চার ছেলে চার জায়গায় আলাদা হয়ে জুদা হয়ে গেছে বাড়ি বেঁধে নিয়েছে তো কি যারা আলাদা আলাদা বাড়ি বেঁধেছে তারা কিনা বলবে যে তারা জুদা হয়ে গেছে আমাদের দেশের ভাষা কি বলে এক হওয়া বলে পৃথক হ কি বলে পৃথক হয়ে গেছে এক অন্য থেকে পৃথক হয়ে গেছে না হয় জুদা হয়ে গেছে জুদা হয়েছে কিনা জুদা মানে তো ফিরকা তো ফিরকা এগুলো এগুলো জুদা হয়ে গেছে থেকে জুদা হয়ে গেছে না আদর্শ থেকে জুদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে সাহবাইকার আদর্শ থেকে আলাদা হয়ে গেছে এগুলো কিন্তু যেই ছেলে বাপমায়ের সাথে আছে কেউ বলবে জুদা হয়ে গেছে হ্যাঁ জুদা আলাদা হয়েছে বলবে কেউ বলবে না পৃথক হয়ে গেছে জুদা হয়েছে আলাদা কেউ বলবে না কারণ সে বাপমায়ের সাথে আছে ঠিক তেমনই যারা কোরআনার সাথে আছে যেদিকে ঘুরাবে ওই দিকে ঘুরবে হ্যাঁ ফিরকা বলা যাবে না যেমন যে বাপ মায়ের সাথে আছে তাকে বলা যাবে না জুদা হয়েছে বলা যাবে না বুঝতে পারছেন না জি কারণ আপনাদেরকে বলে যে আপনারা তো একটা দল পয়দা করেছেন আরে তো হানফি শাফি মালিক আহম্বেলি চারটা তো হয়েছিল আপনারা পাঁচ নম্বর পয়দা করে দিলেন এই কথা বলে তো এর উত্তরটা এভাবে দিই জি যে আমরা তো আসল জায়গাতে আছি হ্যাঁ আর এই আসল জায়গায় চলে আসলে হানাফি শাফি মালিক আহমের সব এক হয়ে যেতে পারবো বরং তার আগে আকিদের দেখতে লাভ আশা আর মাতরিদি মোতাজা খারিজ খারিজি জাহামিয়া কাদরিয়া যতগুলি বাতিল ফিরা সব এক হয়ে যেতে পারে এখানে আসলে তো এখানেই আসে যেখানে আসল জায়গাতে তোমরা আছি ওই চার ভাই যদি আবার একসাথে হতে চাই যে আমার একসাথে হবে তাহলে কোথায় আসতে হবে বাপ মায়ের সঙ্গে আসতে হবে ঠিক না তাহলে আর কেউ বলবে না যে জুতা বাপ মায়ের সাথে আছে ঠিক ওই রকম আছে তো নবীকারিম বলছেন যে আমার মত ওয়াচের এই তেহাত্তর ভাগে বিভক্ত হবে কুল্লোহা ভিন্ন সবগুলি জাহান নামে যাবে সবগুলি জাহান নামে যাবে এই মানে এই নাই যে চিরস্থায়ী জাহার নামে এটা আমাদের দেশের কিছু বক্তা সহি আখিদার বক্তা কোরআন হাদিস গভীরভাবে না বুঝার কারণে এমনভাবে জাহান নামে ঢুকিয়া দেয় মনে আর বের হবে নাকি তো যেগুলো বিভ্রান্ত হয়েছে আঁকিদার ক্ষেত্রে তার মানে এই নিজে সবগুলি চিরস্থায়ী জাহান নয় মুসলিম ফিরকা যদি ইমান ভঙ্গ না হয়ে থাকে তাহলে এই কথা বলা যাবে না যে এটা জাহান মানে চিরস্থায়ী জাহান নয় কিন্তু জাহান নামে তাদের শাস্তিটা কি পানিশমেন্টটা কি জাহান্নাম পানিশমেন্ট জাহান্নাম সেটা স্থায়ী কখন হবে স্থায়ী হতে পারে আবার অস্থায়ী হতে পারে স্থায়ী কখন হবে এহাদিসের সঠিক ব্যাখ্যাটা শিখে শুনে নেন ভালো করা শিখে নেন স্থায়ী কখন হবে এমন আঁকিদার বড় ত্রুটি করেছে যে যাতে ইসলাম ইমানকে নষ্ট করে ফেলেছে ভঙ্গ করে দিয়েছে তাহলে ইস্তাহী জান নেবে কারণ ইমান নেই ইমান নেই যদি আল্লাহর সাথে বড় শির করে আল্লাহর সাথে মজারকে সেচদা করে তাই না পেরকে সেচদা করে জেন্দা মুর্দাকে সেষদা করে জবাই করে যদি দরগা দুর্গার জন্য তারপর তারপর একদিন না একদিন জান্নাতে যাবে বলা যাবে না মোটেই না কারণ সে ইসলাম থেকে বেরিয়ে গেছে এরকম করে এইরকমই দিন ইসলামের যদি স্পষ্ট আকিদাকে অস্বীকার করে কিন্তু কিছু আকিদা ত্রুটি আছে যে আকিদা যেমন বেদাতে হাসান আর আকিদ উদাহরণাদ বুঝবে না বেদাত দুইভাগে বিভক্ত বেদাতে হাসানা ভালো বেদাত আর মন্দ বেদাত এই ভালো বেদাত মন্দ বেদাত বলে ইসলাম থেকে বেরিয়ে যাবে নাকি বেদাতি অবশ্যই কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে না সুতরাং এই ব্যক্তির জন্য জাহান নাম কিন্তু সেটা স্থায়ী নয় কি অস্থায়ী আর আরও কথা লাগবে এখানে বলা এবং জানা লাগবে সেটা হচ্ছে যাদের জন্য অস্থায়ী জাহান নাম জরুরি জানলা জাহান নামে দেবেন এটা আপনি ফরজ করবেন আল্লাহর উপর করবেন তার শাস্তি হচ্ছে পানিশমেন্ট হচ্ছে কি জাহান্নাম সেটা অস্থায়ী কারণ সে ইমান ভঙ্গ করেনি কিন্তু আল্লাহর আব্দুল আলমিন তিনি আর হামুর রাহিমিন তিনি যদি মনে করেন যে একটা চোরকে আমি শাস্তি দেব না শাস্তি দেবো না তার অনেক নে কামল আছে তার অন্তরে সততা ছিল চুরি করত কিন্তু অনুতপ্ত হইতো তো আপনার আমার জিজ্ঞাসাবার অধিকার আছে যে আল্লাহ এটা কেন করবে সুতরাং বেদাতি যে বেদাতকে দু ভাগ করছে বা নিয়ত করছে হ্যাঁ সম্মিলিত মোনাজাত করছে হ্যাঁ জাহিনামাজে দু পড়ছে বেদাত এবং বেদাতের পরিণাম জাহান্নাম অস্থায়ী জাহান্নাম কিন্তু আল্লাহর ইচ্ছাধীন আপনার ইচ্ছাধীন নয় যে আপনি জাহান্নামে ঢুকিয়ে ছাড়বেন দেখবেন আল্লাহ ইচ্ছা করলে যার শাস্তি জাহান্নাম তাকে না দিয়ে মাফ করতে পারেন কিনা তাই করেন আল্লাহ যা চান তাই করবেন ঠিক আছে তারপর আল্লাহ রহমত আল্লাহর গজবের চাইতে বেশি কিনা আল্লাহর রাগের চাইতে আল্লাহর রহমত বেশি কিনা এর রহমাতি সবা তো খালা খাজাবি রহমাতি ওসায়াত করলে সেই দুনিয়ার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন তিনি তো অনেকের জেল হাজত হয় কত বছর পাঁচ বছর জেল কি পাঁচ বছর জেল বা যাবজ্জীবন জেল আর তারপরে মাঝে মাঝে সরকারি ক্ষমার ঘোষণা হয় বা রাষ্ট্রপতির পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পাঁচ বছর জেল কিন্তু সেটা রূপান্তরিত হয়েছে কিসে সে এক বছর জেলে হ্যাঁ অথবা তাকে খালাস করে দেওয়া হয়েছে সেখানেই তো কারো করার অধিকার থাকে না যে সরকার এমন কেন করলো তাই না কোনো অধিকার নেই আর যদি বলে ওই দিক সেদিক বলে লাভ নেই বলে লাভ নেই যেটা সরকার সিদ্ধান্ত সেটাই ঠিক না তোর বোলাল আমি যিনি সব কিছুর মালিক যিনি জাহ্নাত জাহান্নামের মালিক যিনি ওই সব মানুষের মালিক যাদের যাদের জন্য যা শাস্তি রয়েছে আল্লাহ কাকে ক্ষমা করবেন কে ক্ষমাযোগ্য না যোগ্য কাকে জাহান নামে দিয়ে জালিয়ে তারপরে বের করবেন আর কাকে জাহান্নাম শাস্তি হইল না দিয়েই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন এটা আল্লাহর ইতিহার সুতরাং বলবো যে কুল্লহ ফিন্নার এর কুল্লহ ফিন্নার এই যে সমস্ত বাহাত্তর ফিরকা এদের শাস্তি জাহান্নাম স্থায়ী হতে পারে অস্থায়ী হতে পারে যাদের জন্য অস্থায়ী জাহান্নাম সেটা জরুরি নয় যে জাহান্নামে যেতেই হবে হতে পারে যে জাহান্নামের সেই শাস্তির জন্য দুনিয়াতে মেলা শাস্তি পেয়ে গেছে অতি কাফারা হয়ে গেছে মেলা বালা অসুবিধা তার রোগ বরদাস্ত করেছে এই বেদাতের জন্য আর পাপের জন্য বা বিভিন্ন গুমরাহির কারণে বুঝা গেছে না কবরে শাস্তি হয়ে ওতে মাফ হয়ে গেছে হাসরের মাঠে শাস্তিতে তাতে মাফ হয়ে গেছে অথবা তারপরেও গোনা থেকে গেছে বেদাতের গোনা থেকে গেছে কিন্তু আল্লাহ রাবুল আলম তার রহমতে বলছেন না এ বেদাতি হইলেও এর মধ্যে শততা ছিল সুতরাং আমি এগুলো মাফ করে দিলাম যেমন অন্য অন্য অপরাধীকে আল্লাহ মাফ করেন মদ ঘুরকে আল্লাহ যদি মাফ করেন আপনি বলছেন মধুরকে আল্লাহ তুমি কেমন মাফ করবে নাকি কাবি এরকম আল্লাহর হক মানুষের হক নষ্ট করেননি সে নিজে মদ খেয়েছে দাদা বোঝা গেছে জাহান্নাম শাস্তি মত করেন কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন যে তার পাঁচত্য সলা ছিল তার তভিদ ঠিক ছিল তার অন্তরে সততা ছিল সে নেশা করতো কিন্তু যখনই হুসে আসতো অনতপ্ত হইত আল্লা তো অন্তর জানেন আমরা কি জানি সেই লোকটার অবস্থা বোঝা না আশা করি এই বিষয়গুলি যেন মনে থাকে শুধু ঢালাওভাবে আমাদের উদ্দেশ্য কাউকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার নাই উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের রাস্তা থেকে সতর্ক সাবধান করা যাতে করে এই রাস্তা বেদাতে রাস্তা না যায় হ্যাঁ দলে দলে ভাগ বন্টন না এখন এক চেষ্টা করে একটি ছাড়া বাহাত্তরটি চলে যাবে হ্যাঁ যাহার নামে আর একটি হচ্ছে জান্নাতি ওয়াহেদা এই ওয়াহেদা একটি দল সবাই দাবি করে যে ওই জান্নাতি তারা তাই না বেরুলভিও দাবি করে জান্নাতি রাফিজিফিয়াও দাবি করে তারাই জান্নাত আর কেউ না ঠিক না এমনকি ওহদ্দিন আসারতো বলেছে কোরআনে আল্লাহ বলেছেন হ্যাঁ না ইয়দ খোলাল জান্নাতা ইল্লামান কানা হুদানা ইহুদি ছাড়া আর কেউ জানাতে যাবে না ইহুদিরা বলতে ইহুদিরা শুধু জানাতে যাবে খ্রিস্টানরা বলতে যে শুধু জানাতে যাবে ঠিক না সবাই বলে থাকে কিন্তু জান্নাতে কে যাবে আর থেকে কে বাঁচবে তার নাম লেভেল দেননি নবীন কি দিয়েছেন তার একটা গাইডলাইন দিয়েছেন যে এর উপর থাকলে এই রাস্তার উপর থাকলে এই আদর্শের উপর থাকলে জান্নাতি। এটা হচ্ছে লক্ষণ আলামত বলে দিয়েছেন মানে ওই দলটির নাম কি দেখলেন জামাত বলেন ফিরকা বাহাত্তর হ্যাঁ বিভক্তা তেহাত্তরের মধ্যে যেই জামাতটি জান্নাতি তাকে ফিরকা না বলে কি বললেন জামাত বললেন নবীম আছে। জামাতের সাথে আছে একদিকে শুধু জামাতের সাথে আছে। চার ইমামের সাথে আবু হানিফা সাহাবি মালিক আহমেদ সবার সাথে আছে খালি একজন নয় জি হাদিস বছর আহমদ ফির মুসনাদ মুসনাদ আহমদ ইমাম আহমদ বর্ণনা করেছেন ইমাম দারমিসানে দারমিতে বর্ণনা করেছেন এবং আবু দাউদ হাদিসটা বর্ণনা করেছেন মা সুফিয়ান রজি আল্লাহ তালানহ প্রখ্যাত সাহাবি সাহাবি ছেলে খরিফা যিনি তে তার থেকে বর্ণিত এহাদিস এহাদিসের বেশ কিছু সমর্থক হাদিস ওয়াহেদ রয়েছে আর অনেক আই মাইকেরাম এহাদিসটিকে সহি বলেছেন এ হাদিস থেকে কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে ইসলামে বিচ্ছিন্নতা নিন্দনীয় হারাম নাজাজ ইসলামে ধর্মের নামে বিচ্ছিন্নতা কি। হারাম পারিবারিক বিচ্ছিন্নতা তো হারাম সামাজিক বিচ্ছিন্ন হারাম যে সমাজে কলহ বিবাদ করবে না আর দলে দলে ভাগ হয়ে যাবে তাই না রাষ্ট্রীয় বিচ্ছিন্নতা যে সরকার একদিকে যাচ্ছে আর জনগণ হ্যাঁ সরকার বিরোধী আন্দোলন করে মারো অশান্তি করো পিটো আর এই করো সেই করো যেমন জনগণ করবে না বিচ্ছিন্নতার কাজ তেমনই শাসকরা করবে না বিচ্ছিন্নতা কোনো স্তরে যাইজ না বিচ্ছিন্নতা কোনো স্তরে যায় না কোনো ক্ষেত্রে যায় না এমনকি পাঁচটা দশটা লোক একটা দোকানে যদি কর্মচারী পাঁচটা কর্মচারী থাকে সেখানে যদি বিচ্ছিন্নতা থাকে তো কাজগুলি সুষ্ঠ হবে কেউ কারো সহযোগিতা করবে কেউ কারো সহযোগিতা করবে না দুইজন যদি আমাদের একশেষে দায়ী থাকে আর দুইজনের যদি বিচ্ছিন্নতা থাকে তো কাজ ভালো হবে না খারাপ হবে খারাপ হবে চিন্তা করেন তাহলে স্বামী স্ত্রীতে বিচ্ছিন্নতা কোন শান্তি আছে পরিবারে ছেলেমেয়েরা সব ঠিক আছে কিন্তু শুধু স্বামী স্ত্রীতে বিচ্ছিন্নতা শান্তি আছে ওই পরিবারে কোনো শান্তি নেই তো বিচ্ছিন্নতা কত খারাপ জিনিস যে কোন ক্ষেত্রে যদি দুইজনের বিচ্ছিন্নতা যদি এত খারাপই যদি থাকে তাহলে রাষ্ট্রীয় বিচ্ছিন্নতায় কত রোগ কত অনিষ্ট রয়েছে কত খারাপই রয়েছে এগুলি বোঝার প্রয়োজন রয়েছে কিন্তু আমার দেশের মানুষ এইসব বুঝতে চায় না শাসকদের কিছু জুলম অত্যাচার অথবা বিভিন্ন পাপের কারণে অপরাধের কারণে মানুষ বাড়াবাড়ি করে থাকে কেউ জুলুম করছে সেজন আমিও জুলুম করব নাকি কথা বুঝতে পারছেন কি না আমার কথা বোঝার চেষ্টা করব আপনার বস যদি জুলুম করে আপনার কোম্পানি তো আপনিও জুলুম করবেন এটা তো ইসলাম বলেন না আপনি জুলুম বরদাস্ত করবেন সবর করবেন আল্লাহর কাছে নাজ্য হক চাইবেন বিচার চাইবেন তাই ইহাদিসে তাহলে বিচ্ছিন্নতা নিন্দা করা হয়েছে সতর্ক সাবধান করা হয়েছে কারণ এটি হচ্ছে ইসলাম বিরোধী কাজ ইসলাম বিরোধী কাজ জি এবং বিচ্ছিন্নতা কোথায় নিয়ে যায় জাহান্নামে নিয়ে যায় বিচ্ছিন্নতা জান্নাতের পথ নয় বিচ্ছিন্নতা হচ্ছে জাহান্নামের পথ আর ঐক্য হচ্ছে কিসের পথ জান্নাতের পথ তাহলে এই নীতিও আমাদেরকে মনে রাখতে হবে যে উপকারিতা ঐক্যের উপকারিতা আর ঐক্য হবে কোরআন সন্ন্যার ভিত্তিতে আর ঐক্য হবে মানহাজে সালাফের ভিত্তিতে যে সাহাবাইকার তাবেইন তাবা তাবেন যুগে কোন ইসলাম ছিল জি এবং যে কোনো জাতির পতন ঘটেছে ধ্বংস হয়েছে তার মূল কারণ হচ্ছে বিচ্ছিন্নতা যে কোনো দেশে যে কোনো সমাজে যখন ধ্বংস নেমে এসেছে পতন নেমে এসেছে কিসের কারণে বিচ্ছিন্নতার কারণে ভায়ে ভায়ে ফাটল এক ভাই আর ভাইকে হত্যা করে ক্ষমতা আসতে চেষ্টা করেছে সেও ব্যর্থ হয়েছে ও ব্যর্থ হয়েছে হ্যাঁ যে ইতিহাসগুলি দেখবেন আপনি রাষ্ট্রীয় পর্যায়ে যে ইতিহাসগুলি দেখবেন যে আপোসে বি বিচ্ছিন্নতার কারণেই সেই পতনটা ঘটেছে যে মোগলদের পতন ওইভাবেই হয়েছে মুসলিম যে শাসকগুলি ছিল তাদের পতনগুলি আপোষে ঘরেই যদি ঘরোয়া লড়াই থাকে তো বাইরে সূত্র তো সুযোগ পেয়ে যাবে এটা হয়েছে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে কোরআন সন্ন্যার ভিত্তিতে মানহাজে সালাফের ভিত্তিতে এক হওয়ার এক থাকার তৌফিক যেন দান করেন যে সবাই ঐক্যের দিয়ে ডাকেই কিন্তু মূল নীতিমালা বলে না ঐক্যের নীতিমালা হচ্ছে কোরআন সন্না এবং মানহাজে সালাফ এই কথাটি আজকে অন্তত মনে রাখতে হবে আল্লাহ রব্লা আলম যেন কবুল করেন ও সাল্লাহ সাল্লিয়ানা মোহাম্মদাল আলহি ওসাহাবি আজমাই